صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيب بسم الله الرحمن الرحيم من أمل صالحا من ذكر أو أنسا وهو مؤمن فلنحجينه حياة تجبات فَلَا نُحْجِي لَهُ حَاجَةً تَجِبَتْ وَلَا مُجْزِيًا لَهُمْ أَجْرُهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ খৈরু মাসা যি দিন নিশাই কার সম্মানিত সুদী সমাজ আমরা সমস্ত মুসলমানেরা श्स करी दुनिया जीवनता चिरस्थायी जीवन नये क्षणस्थायी जीवन सामान्य किसुद जीवन दिया आल्ला दुनिया पाठान परकाल चस्ती ठिकाना जानते पथे चलार जो किंतु जरा दुनिया को स्थायी जीवन सामान्य तुच्च सुख शांति बुकविल लाल छाय दुनिया जीवने जरा जानर पथे चलेना मरणर पर जहां नामे चले जाए खूब बड़ा एक कठिन परीक्षार जी हल्ला दुनिया पाठा बुकविलसर व्यवस्था रेखे आल्ला दुनिया नाना रकम आमोद प्रमोदा रेखे आल्ला दुनिया शुदुम्रम के परीक्षा करार्थायी दुनिया रंग तमशाद प्रमोद और बुकविलस बुले गए আমরা জান্নাতের পথ চেরে জাহান্নামের পথে চলি কিনা এই পরীক্ষার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়া দেবান সুতরাং দুনিয়ার জীবন তা হল মানুষের একটা কঠিন পরীক্ষার জীবন তাই হাদিস শরীফের আসুরে করিম সাল্লাইসাল্লাম বলেন তামতু না কামা তাহিয়াউনসারু না কামা তামতুন অর্থাৎ তোমাদের দুনিয়ার জীবনযাপনটা যেমন হবে মরণটাও হবে হাসরটাও তেমন হবে যার দুনিয়ার জীবনযাপন হবে নেকামলের মাধ্যমে সে নেকার হিসাবে মরবে এবং হাসরের মাঠে নেককারদের কাতারেটাই পাবে যে দুনিয়াতে बदकार जीवन जापन करवस्थाए मरण होकाले बदकार कतारे हो तब हदीसर सार मर्म हल बाल जार मरण बालतार मरण बाल जार हासर बालतारल खराब जार मरण खराबार मरण खराब जार हासर खराब तार তাই দুনিয়াতে মানুষ কিভাবে অবস্থায় নেক আমলের পথে জীবন জীবনযাপন করতে পারে তার বিধি ব্যবস্থা আল্লাহ আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিতে ভাবে বর্ণনা করেছেন তমধ্যে আজকে আমি একটিমাত্র আয়াত আপনাদের সামনে তিলাবাত করেছি যেখানে আল্লাহ বলেন মন আমিলা সাল হাম মিন জাকারিন এর অর্থ হল কোন মানুষ যদি নমিন হয় তার আমল ভালো করে তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব আজরাহুম বি ফালানুয়ানাহুল হজাতন তজ্জিবাতমিন হওয়ার পর যদি আমল বলা হয় তাহলে আমি তাকে একটা পুরস্কার দেব পবিত্র জীবন দান করবো আর একটা পুরস্কার দেব তাকে আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করব এখানে মুমিন হওয়া এবং আমল ভালো করা দুইটা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছে অন্য আয়াতে এই দুই গুণের সাথে আরো দুইটা গুণের উল্লেখ করেছে সেখানে বলেন কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে দুই গুণ সহিনীয়তে করে এবং নবীরতে করে আর দুই গুণ এই চারটা গুণ যে মানুষের মধ্যে থাকবে এক নম্বর গুণ সে মুমিন হবে দুই নম্বর গুণ সে আমল ভালো করবে তিন নম্বর গুণ সে আমল করবে সহিনীয়তে চার নম্বর গুণ সে আমল করবে নবীর তরিকামতে আল্লাহ বলেন এই চার গুণ বিশিষ্ট মানুষ পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহর কাছে এদের জন্য পরকালীন পুরস্কার পরকালীন জান্নাত গ্যারান্টি হয়ে থাকবে। तईर चार्ट गुण सम्पर्क एक बोझा दरकार गुणे गुणान्वित मानुष के मुमिन बना का मानुष के अमल भलो बला जाए कमन नियत हियत सही बला जाए करिकायल कर नबीर तरीका बला जाए এই কথাগুলি একটু বিস্তারিতভাবে আমাদের বোঝা দরকার এছাড়া আল্লা বললেন আমি এই চার গুণওয়ালাদেরকে পবিত্র জীবন দান করবো পবিত্র জীবনের ব্যাখ্যা কি পবিত্র জীবন কেমন জীবনকে বলা হয় এটাও পরিষ্কার ভাবে দরকার তারপর যে আল্লাহ বললেন আমলের তুলনায় অনেক বেশি পুরস্কার দিব আমলের তুলনায় পুরস্কারের बेसर परिमां कैटा बोझा दरकार आगर आल्ला जकारसा चार गुण पुरुषर मध्य तक जमन जे पुरस्कार पा चार गुण नारी मध्य तक एक पुरस्कार पा এখানে আমরা একটা জিনিস পরিষ্কার পেলাম সেটা হল আল্লাহর কাছে নারী পুরুষ এক ব্যাপারে সমান কোন ব্যাপারে আল্লাহর কাছে নারী পুরুষ সমান পুরস্কার পাওয়ার বেলায় চার গুণওয়ালা পুরুষ আল্লাহর কাছে যে পুরস্কার পাবে চার ওয়ালা নারীও আল্লাহর কাছে একই পুরস্কার পাবে ारी पुरुष समान क्षेत्रे आल्लार का पुरस्कार पवार बलए कलारी पुरुष समान नयी पुरुष योग्यता समान नय कान नयस्थल समान नय पुरुषर योग्यता आलदा नारता आलदा তাই পুরুষের কাজ আলাদা নারীর কাজ আলাদা পুরুষের কর্মক্ষেত্র আলাদা নারীর কর্মক্ষেত্র আলাদা তিন ক্ষেত্রে পৃথক এক ক্ষেত্রে সমান নারী পুরুষ তিন বেলায় পৃথক যোগ্যতার বেলায় পৃথক নারী পুরুষের যোগ্যতা সমান নয় দ্বিতীয় নারী পুরুষের কাজের বেলায় ব্যবধান নারী পুরুষের কাজ এক সমান নয় তিন নম্বর নারী পুরুষের কর্মক্ষেত্র আলাদা নারী পুরুষের কর্মক্ষেত্র সমান নয় শুধুমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান যেহেতু আল্লাহ বলেছেন মিন জাকারিন আও উনসা চার গুণলা মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক পুরুষটাকেও পবিত্র জীবন দান করবো নারীটাকেও পবিত্র জীবন দান করবো পুরুষকেও আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দেব নারীটাকেও আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দেব আমার কাছে আজকে অনেকে আবদার করেছেন আজকের এই মাহফিলে অনেক মা বোনেরাও এসেছেন नेक क्षेत्र जी किसुए बुंदर बेपारे आलदा किसु बला खोर पान ना आज के महफिले मा बुन सम्पर्न किस कथा बोली बुझे थकले बोलन आयात मध्य अल्लाह शुद्ध पुरुषर कथा ना नार ईदर कथाओ চার গুণওয়ালা মানুষটা পুরুষ হইলে যে পুরস্কার পাবে আল্লাহর কাছে চার গুণওয়ালা মানুষটা নারী হইলেও সেই পুরস্কার পাবে আল্লাহ গুণ সার্চা হওয়া দরকার তুমি পুরুষ হও অথবা নারী হও চার গুণের তালিকাটা আমরা প্রথমেই স্মরণ রাখি ইমান আমল সহিনীয় নবীন তরিকা चार गुण कीमानलियत नवीरिका चार गुण पुरुष आल्लर का पुरस्कार पा चार गुण नारे थे नारीओ आल्लुरस्कार पाता नारी पुरुष समान हूँ आल्लर का पुरस्कार पवार बत समान अतीते बर्तमान भविष्य নারীর পেটে সন্তান গর্ভারণ করার যোগ্যতা আছে। দুনিয়ার কোন পুরুষের এই যোগ্যতা অতীতেও ছিল না বর্তমানে নাই ভবিষ্যতেও হবে না বলুন যোগ্যতায় সমান না পুরস্কারের বেলায় সমান পুরস্কারের বেলায় নারীর মধ্যে আল্লাহ তকরাবুল আলমিন সন্তান প্রসাবের যোগ্যতা দান করেছেন পুরুষের এই যোগ্যতা অতীতেও ছিল না बर्तमान भविष्य है नारी के अल्लाह तक स्तने दूध पान करता दान करता अतीमान भविष्य उदाहरण गुली बुझे थको बोल योग्यतार बेलाय नारी पुरुष समान ना व्यवधान हाँ व्यवधान নারীর তিনটা যোগ্যতা দেখাইলাম যে এই যোগ্যতার কোন একটা যোগ্যতা দুনিয়ার কোনো পুরুষের মধ্যে নাই এবার পুরুষের যোগ্যতা দেখুন পুরুষকে আল্লাহর্বুল আলমিন সৃষ্টিগত ভাবেই মাসিক ঋতুস্রাবের ডিউটি থেকে মুক্ত রেখেছেন কোনো পুরুষের অতীতেও কোনদিন মাসিক ঋতুস্রাব হয়নি বর্তমানে হচ্ছে না ভবিষ্যতেও কি এমন পর্যন্ত হবে না সুতরাং যে নারী ঋতুস্রাবের ডিউটি আছে সন্তান গর্বে ধারণের ডিউটি আছে যে নারী সন্তান প্রসবের ডিউটি আছে যে নারীর সন্তান ললন পালনের ডিউটি আছে সেই নারীকে দিয়েই যদি আপনারা রুজি রোজগার করান আপনারা কোন কাজটা করবেন দোকানদারি যদি নারীদেরই করতে হয় চাকরি যদি নারীদেরই করতে হয় ব্যবসা যদি নারীদেরই করতে হয় পয়সা কমানি যদি নারীদেরই করতে হয় আপনারা কিন্তু আশা করবেন এজন্য আল্লাহুল পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন नारी एवं पुरुषर मध्य जत पार्थक्य आर मध्य एक्थक्य हल उपार्जन कर पुरुष और नारी शुदू बुक कर उपार्जन कर बुक करी उपार्जनर दायित्व पुरुष बुक दखल अधिकार नारी नारी के अधिकार इसलाम छा दुनिया क्यों दीते एकम्र इलमे मर्दा दिए अदिकार दिएहतु नारी मासिक ऋतुस्रावर डिवटी आई रुजी रोजगार करते पाठानो जाए जेहेतु नारंतान गर्भाधारणर डिट्टी आई ताके रुजी रोजगारे पाठानो जाए जेहेतु नारंतान प्रसवर डिवटी आज ताक रोजगारे पाठानो जा जेतु नारतान पालन डिवटी आई रोजगारे पाठानो जाए रोजगार पाटाते का डिट्टी जार नई डिवटी नई कार पुरुष की रोजगार करुष नार डिट्टी गुल पालन करते ही निजे डिट्टी नारी के दीते चाय আছে কি এমন পুরুষ শুধু বেদিন্দ্রার মধ্যে না মুসলমানের মধ্যেও মুসলমানের মধ্যে নারীর একটা ডিউটিও সে পালন করতে পারে না আর নিজের একটা ডিউটি ছিল সেটাও নারীকে দিতে চায় এই পুরুষটা দুনিয়াতে আসলো কোন কাজের জন্য তোমার দুনিয়াতে কাজ কি তুমি ঋতুস্রাবের ডিউটিও নিতে পারো না গর্ভধারণের ডিউটিও নিতে পারো না সন্তান প্রসবের ডিউটিও নিতে পারো না সন্তান পালনের ডিউটিও নিতে পারো না শুধুমাত্র রোজগারের ডিউটিটা তোমার ছিল সেইটাও না ইখে দিতে চাও তুমি কি গুড়ার ঘাস কাটার জন্য অর্থ তুমি হাতে তার আল্লাহ পরিষ্কার বাসায় বলেছেন নারী পুরুষের মধ্যে যত ব্যবধান আছে এর মধ্যে একটা হল রোজগারের যোগ্যতা পুরুষের মধ্যে আছে নারীর মধ্যে রোজগারের যোগ্যতা নাই কেন ওই চারটা ডিউটির কারণে কাদেরই পুরুষ রুদি করবে আর পুরুষের রুদি করা সম্পদ নারী শুধু মুগ্ধ হল করবে মতাবস্থায় কোনো পুরুষ যদি বলে রুদি করলাম আমি একা আমার সেই রোজগারে নারী অংশ নিবে কেন তাহলে নারীও বলতে পারবে আমি সন্তান পেটে নিলাম একা তোমাকে বাবা ডাকবে কেন আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব নারী একা একা সন্তানকে পেটে ধারণের কষ্ট করে অথচ পুরুষকে বাবা রাখে নিভাবে পুরুষ একা একা রুদী রোজগারের কষ্ট করবে আর নারী সেই পুরুষের কষ্টহর্জিত সম্পদ শুধু মুগ্ধ হলে এটা নারীদের প্রতি দেওয়া ইসলামের মর্যাদা এবং অধিকার আশা করি আপনারা উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছেন নারী পুরুষ যোগ্যতায় সমান না ব্যবধান পুরুষের যে যোগ্যতা আছে উপার্জনের সেই যোগ্যতা নারীর নাই নারীর যে যোগ্যতা আছে পুরুষের সেই যোগ্যতা নেই এই জন্য কাজে ব্যবধান जेहेतु योग्यत व्यवधान यदे व्यवधान सतान गर्भधारणर डिवटी नारी के पालन करते सतान प्रसवे डिवटी का नारी के करते सतान लाल का नारी के करते और रुजि रोजगार काुष के ही करते योग्यतवधान हणे कहे व्यवधान আর কাজ দেবদান হওয়ার কারণে কর্মক্ষেত্রে দেবদান কর্মস্থল দেবদান পুরুষের কাজের জায়গা আলাদা নারীর কাজের জায়গা আলাদা নারীর কর্মক্ষেত্র নির্ণয় করে আল্লাহ তক্রব্বুল আলমিন বলেন অকারি বুয়ুতিকা তাবার রাজনা উলা হে মুসলমানের নারীরা তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো নারীরা বসবাসের ঘরে থাকো নারীরা বসবাসের ঘরে তাকো নারীরা বসবাসের ঘরে তাকো কথাটা আল্লাহ কুরআন শরীফের সুরায় আজাবের ৩৩ নম্বর আয়াতে বলেছেন মুসলমানের নারীরা ঘরে থাকো কুন সুরার কত নম্বর আয়াতে সুরায় আজাবের তেত্রিশ নম্বর আয়াত এখানে যদি কোনো মুসলমানের আপত্তি থাকে যে না রিদা ঘরে থাকবে কেন তাইলে সুরায় আহজাদের ৩৩ নম্বর আয়াত সে মেনে নিল না বিদ্রোহ করল পুরাণের কোনো কথার বিরুদ্ধে এইরকম বিদ্রোহ করার নাম ইমান না মেনে নেওয়ার নাম ইমান ও ইমান কজনের আছে ইমান ইমান তো যে মুখে ইমান হয় না ইমান তোমা যাহু আলাই মর্ম হল আগে বল जाना थकले इतिहासिया बोला मुहम्मदुर रसुल्ला जीवने को दिन मिथ्या कथा क्या बोले बोलेंगे सत्यवादी मानुषा आल्लास किसु तुम एने दिए एने दिए तस्पारा कुरान सत्यवदी मानुष्टा आल्लास तुम्हारे जा किसु एने दिए সবগুলিকে সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান কোরআনের কত কথাকে সত্য বলে বিশ্বাস করার নাম ইমান সব নারীদের গড়ে থাকতে হবে এই কথাটা ছাড়া এই কথাটা ছাড়া এই কথাটা সহ ইমান গেল কোথায় হাজার হাজার মুসলমানেরা বলে আলেনদেরকে হুজুর दुर्युगे दूर्दे विफदे आहदे अपन दुआ करें दुआ करें गुछाना विफद गुछाना घटना की दुआ जाए क्या बुद्ध एक घटनारे दुआ जाए कजरत मुसा अल्लामुगे एक बार বৃষ্টি বন্ধ হয়ে গেল যে কারণে ফসল নষ্ট হওয়া শুরু হল মুসা আলহিস তারকে বললেন প্রত্যেকেই যার যার গুনার কথা স্মরণ কর এবং মনে মনে তো গুনা সেরে দাও আমার কাছে আসো তোমাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহ রহমতের বৃষ্টি দেবেন যেহেতু আল্লাহ বলেছেন ফাকুল আলাইকুম ইন্সিলা তোমাদের গুণার থেকে মাপ আল্লাহর কাছে তাহলে আল্লাহ দয়া করে তোমাদেরকে রহমতের বৃষ্টি দিবেন রহমতের বৃষ্টির যখন দরকার হয় তখন কি করতে হয় গুণা ছেড়ে দিয়ে গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হয় রহমতের বৃষ্টি বন্ধ হলে যা পাওয়ার ব্যবস্থা আল্লাহ কুরআ বলে দিয়েছেন তাই মুসা আলহিসাম তার উন্মাদেরকে বললেন তোমরা গুণা ছেড়ে দাও এবং আমার আমার কাছে আসো তোমাদেরকে নিয়ে দোয়া করি আল্লাহর কাছে যার যার গুনার জন্য তওবা করো উন্মত আসলো নবীর কাছে নবী উম্মতকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন হে আল্লাহ আমাদের যার যত গুণা আছে আমরা তওবা করে ছেড়ে দিলাম আমার জীবনে কোনদিন গুণা কেউ করবো না দয়া করে আমাদেরকে মাফ করে দাও এবং রহমতের বৃষ্টি নাজিল করে দাও দোয়ার ভিতরেই আল্লাহ মুসা নবীর কাছে ওই পাঠায় দুয়া শেষে না দুয়ার ভিতরে ওহিপাঠাইয়া বললেন মোসানবি আপনার সাথে হাত মিলিয়ে যারা আমিন বলতেছে এদের মধ্যে এখনো একটা লোক এমন আছে যে ভবিষ্যতে আরো গুণা করার ইচ্ছা আছে তার সবারই না একটা মাত্র লোক এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলিয়ে আমিন বলবে ততক্ষণ পর্যন্ত আপনার দুয়া কবল হবে না এবার বলব না আলেম না নবী বর আলেম বড় বড় বর্তমান দুনিয়ার সমস্ত আলেমের চেয়ে মুসানবিক দিলেন একটা গুণাগারের এখনো গুণা করার ইচ্ছা আছে ভবিষ্যতে সে আপনার সাথে হাত মিলে আমিন বললে আপনার কবল হবে না এরা বলুন তো আপনারা যে আলেমদেরকে ফর্মার দিয়া দোয়াগুলি করান এই দোয়া গুলি যায় কোথায় দোয়া গুলি যায় কোথায় বুধার জন্য একটা গল্প বলি শুনুন একটা লোক একজন বুজুর্গের কাছে বললো হুজুর আমার কোন সন্তান আদি নাই আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহজন সন্তান দাদি তিনি দোয়া করে দিলেন এক বছর পরে আইসা বলল আমার তো কোন হইল না আবার দোয়া করে দিই আবার দোয়া করে দিলেন পরের বছর আবার আইসা বলে আমার তো কোনো সন্তান হইল না কি দোয়া করে। হুজুরের বিরক্ত আসলো বিরক্তি আসলো হুজুর জিজ্ঞেস করলেন তুমি বিয়া কয়টা করছো কয়না বিয়া করছি না এবার বলেন তো এই বড় হুজুরের দোয়া যায় কোথায় যে বিয়া করছে না বিয়া করছে না লোকের জন্য বড় হুজুরের দোয়া করলে দুয়া যেখানে যায় যার যার গুণার থেকে তবা করছে না লোকেরা হুজুরের কাছে দুয়া চাইলে দুয়া কবু না হইয়া সেখানেই যায় পরিষ্কার হইল কথা দুয়া যায় কোথায় অগরত মুসা আলহিস দোয়া একটু সময়ের জন্য বন্ধ রাখে বন্ধ রেখে বললেন তোমরা যারা আমার সাথে আমিন বলেছ তোমাদের মধ্যে একটা লোক এমন আছে যার ভবিষ্যতে আর গুণা করার ইচ্ছা আছে সে যতক্ষণ পর্যন্ত এখানে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত দু আকবর হবে না তুমি তো মনে মনে জানো কে আরো ভবিষ্যতে গুণা করার ইচ্ছা রাখো তুমি এখান থেকে চলে যাও ওই লোকটার তখন সমস্যা হইল যে এই মুহূর্তে যদি আমি এখান থেকে চলে যাই সমাজের মানুষের কাছে আমি চিরকাল চিহ্নিত হইয়া থাকবো যে আমার গুনার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ ছিল লোকটা মনে মনে আল্লাহকে বলে আল্লাহ আমাকে আর কলঙ্ক করিও না আল্লাহ তুমি জানো আমি জানি কথা দিল আমার জীবনে কোনদিন গুণা করবো না সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি যখন শুরু হয়ে গেল এই লোকটা কি কথাগুলি মুসানসানকে শোনাইয়া বলছিল না মনে মনে মুসানবি তো আর এই লোকে কি আল্লাহ সাথে কি কন্ট্যাক্ট করছে তা তো আর জানেন না বৃষ্টি যখন শুরু হয়ে গেল তখন মুসানবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি আমাকে বললেন কি আর আপনি করলেন কি আমাকে বললেন একটা ভাবিষ্ট এখনো আছে যারা ভবিষ্যতে আরো পাপ করার ইচ্ছা আছে সে এখানে থাকলে দুয়া কবুল হবে না কেউ তো এখান থেকে গেল না দুয়া কিভাবে কবুল হইল বৃষ্টি কিভাবে হইল আল্লাহ বলেন মুসানবী যে পাপিষ্টের কারণে রহমতের বৃষ্টি বন্ধ ছিল তার কারণে তাড়াতাড়ি বৃষ্টি দিলাম মুসানবি জিজ্ঞাসা করলেন সে কি করেছে আল্লাহ বললেন সে আমার সাথে দিলে দিলে কন্ট্যাক্ট করেছে আর জীবনে কোনদিন গুণা করবে এবার বললেন দোয়া কবলের ব্যবস্থা কি রকম তবা ভবিষ্যতে আরো গুণা করার ইচ্ছা মনে রাখিয়া ভবিষ্যতে আরো গুণা করার ইচ্ছা রেখে তহবা এটার নাম তহবা নয় কাজেই বর্তমান দুনিয়াতে মুসলমান যত বড় সমস্যায় পড়ুন যত বড় বিপদে পড়ুন যত বড় টেনশনে পড়েন যতক্ষণ পর্যন্ত নিজের অবস্থার সংশোধন হবে না ততক্ষণ পর্যন্ত মুসানবির থেকে বড় কোনো আলেম পাবেন না যার দ্বারা দুয়া করাইয়া কবুল করাইয়া ফেলবেন দোয়া কবুল হওয়ার এক নম্বর শর্ত হইল গুণা ছেড়ে দিতে হবে যার যে গুণা করার অভ্যাস আছে সেটা ছেড়ে দিতে হবে এরা বলুন তো বর্তমান দুনিয়াতে মনে হয় পনে দুইশ কোটি মুসলমান আছে আমেরিকা লন্ডন সৌদি আরব বাংলা এশিয়া সারা দুনিয়াতে মুসলমান আছে এরা সবাই তো নিজেদেরকে নিজেরা ইমানদার বলে মুসলমানে নিজেদেরকে নিজেরা ইমানদার বলে না আল্লাহ আহাদের তেত্রিশ নম্বর আয়াতে বললেন না ঘরে থাকো এই কথায় কতজন মুসলমানের বিশ্বাস আছে কত জান মুসলমানে এই আয়াতটা শহর ইমান আমাদের গেল কোথায় বুয়া কেন কবল হয় না বিপদ কেন হয় না সমস্যা কেন দূর হয় না বুঝতে হবে কোথায় রুম ঔষধ দিতে হবে কারণ লেখেছেন মুসলমানের নারী ঘরে থাকবে কেন তার দুইটা কারণ একটা কারণ হল অ কারণে যদি মুসলমানের নারী ঘর থেকে বের হয়ে পথে গাছে ঘুড়াফিরা করে मान इज्जत फतेगा लुंडित नारी जो कारण घर तक बेरो फतेधे घुरा फिर नारानज्जत फते घाटे पुरुषे जाए कि चुखे आंगुल दिए देखा बाकी रही जे नारी फते अबाधे घुराफिरा मान इज्जत बोलते किसु आते ही शेष फते घाटे शेष यही एक कारण आल्ला मुसलमान नारी के गड़े तकते क्या कारण वो कारण जी फते गुराफी करो तुम मान इज्जत फतेघाते कौन मुसलमान नारानज्जत फतेगाज्जत शेष कार दूषे हमार करण मुसलमान नारी मान इज्जत फते का ही शेष हो ग कार दोषे निधे दूषे নিদের দেখে আল্লাহ বলেছেন ঘরে দেখো আমি বাইরে ফেলে দিয়েছি দুই নম্বর কারণ নারীদের জীবনে যে ডিউটি গুলি আছে মাসিক ঋতু শ্রাবের ডিউটি এটা পথে গাতে পালন করা সুবিধা না বসবাসের ঘরে পালন করা সুবিধা সন্তান গর্বে দিন দিন রাত কাটাবার ডিউটি পথেঘাটে পালন করা সুবিধা আনা বসবাসের গড় সুবিধা সন্তান প্রসবের ডিউটি পথেঘাটে পালন করা সুবিধা আনা বসবাসের গড় সুবিধা সন্তান লালন ফালনের ডিউটি পথেগাতে সুবিধা আনা বসবাসের গড় সুবিধা তাহলে নারীকে আল্লাহ মুসলমানের নারীকে বসবাসের গড়ে থাকতে বললেন সুরে আহাদের ৩৩ নম্বর আয়াতে কত কারণে দুই কারণে এক নম্বর পতে তোমার মান ইজ্জত যাবে না যদি বসবাসের ঘরে দেখো দুই নম্বর তোমার যে আলাদা ডিউটি আছে যে ডিউটি তুমি কোনো কোন পুরুষ তোমার তোমাকে হেল্প করতে পারবে না ওইগুলি পালন করার উপযোগী পরিবেশ হইল বসবাসের ঘর তারপরে বলেন উলা। হা মুসলমানের নারী বসবাসের গড়ে থাকবে এই দুইটা কারণে এর ভিতর দিয়া মাঝে মধ্যে বসবাসের গরের বাইরে যাওয়ার অদরকার পড়বে মুফাসির কারাম লিখেছেন মুসলমানের নারী তিন কারণে বাড়ির বাইরে যাইতে পারে নিজের ইচ্ছা মতো না তিন কারণে ইচ্ছা মতো চলাফিরার নাম ইসলামী জীবন না মন গড়া জীবন আর পুরাণের বিধান মত জীবন যাপন মন গড়া জীবন না ইসলামী জীবন ইসলামী জীবন কজন মুসলমান ইসলামী জীবনযাপন করে আর কজন মুসলমান মন গড়া জীবন যাপন করে মুফাসির একরাম লিখেছেন দুই কারণে মুসলমানের নারী বসবাসের ঘরে থাকবে তিন কারণে ঘরের বাইরে যাইতে পারবে ক কারণে ঘরে থাকবে ক কারণে বাইরে যেতে পারবে তিন কারণে মুসলমানের নারী ঘরের বাইরে যাইতে পারে এক নম্বর যে ধর্মের কাজ নারীর জন্য বসবাসের ঘরে করলে আদায় হয় না বসবাসের ঘরে ধর্মের যে কাজটা করার সুযোগ নাই সেই ধর্মের কাজটার জন্য নারী বসবাসের ঘর থেকে বের হতে পারবে যেমন যে নারীর উপর হজ করা দইল বসবাসের ঘরে বসে হজ হবে না ঘর থেকে বেরোতে হবে হজের জন্য যদি কোনো নারী ঘর থেকে বের হয় এটা কোন কারণে বেরো হল ধর্মীয় কাজে কোন কাজে ধর্মীয় কাজে ধর্মের সকল কাজ নয় কিন্তু ধর্মের যে কাজ নারীর পক্ষে বসবাসের ঘরে করে সম্ভব নয় সেই কাজটা যেমন হজ বসবাসের ঘরে বসে হজ করা সম্ভব নয় ঠিক তেমনিভাবে যে পরিমাণ লেখাপড়া না করলে মুসলমানের মতো জীবন জীবনযাপন করা যায় না সেই পরিমাণ লেখাপড়া যদি বসবাসের গড়ে করার সুযোগ না থাকে তাহলে গর থেকে বের হয়ে যেখানে গেলে লেখাপড়া করতে পারে সেখানে যেতে পারবে জীবন জীবনযাপনের জন্য এইটাও ধর্মীয় কাজের অন্তর্ভুক্ত বেলার ফরজ নামাজের জন্য আল্লাহ তক্রব্বুল আলীন পুরুষকে বলেছেন গড় থেকে বের হয়ে মসজিদে যেতে নারীদেরকে নয় বেলার ফরজ নামাজ নারীরা বসবাসের গড়ে বসে বসেই পড়বে আদিস শরীফের রাসুল করিম সাল্লাহুআলাম বলেন হাইরু মসাজীন তিহিনা নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা নারীদের শ্রেষ্ঠ মসজিদ গড়ের কোনায় পুরুষ মসজিদে গিয়া জমাতে নমাজ পড়লে যেই স্বভাব পাবে নারী ঘরের কোনায় একা নমাজ পড়লে সেই স্বভাব পাবে আগেই বলেছি কাজে ব্যবধান পুরস্কারে সমান কাজে ব্যবধান পুরস্কারে সমান পুরুষ মসজিদে গিয়া জমাতের সাথে নমাজ পড়লে যেই পুরস্কার नारी गर कून एका नमज पड़ले से ही पुरस्कार पुरुष जदि अतारणे मस्जिदे ना गिया गड़े एका एका नमज पढ़े नमज हो ना, ना सब नष्ट हाँ नमज हो जातु सब नष्ट तीक्तें निबदे नारी जदि मस्जिदे गिया जमाते सामिल है नमज हो जाए कंतु सब नष्ट কথা বুঝতে পারতেছেন কিনা দেখুন পুরুষ একা একা গড়ে নামাজ ফিরে সাব নষ্ট করলে দুনিয়ার কিছু স্বার্থ হয় নারী মসজিদে গিয়া জমাতে সামিল হইলে দুনিয়ার স্বার্থও নষ্ট হয় নমাদের সব অনষ্ট হয় পুরুষ যদি একা একা গড়ে নামাজ পড়ে নমাদের সাব নষ্ট হইল কিন্তু দুনিয়ার কিছু স্বার্থ হইল কি স্বার্থ মসজিদে আসা যাওয়ার সময়টা বাসলো। আর যদি গাড়ি নিয়ে মসজিদে আসা যাওয়া করতে হয় তাহলে আসা যাওয়ার তেলটাও বাঁচল বলুন পুরুষ যদি মসজিদে না গিয়া একা একা গড়ে নামাজ পরে সময় বাঁচল তেল বাঁচল নষ্ট হইল সব আর স্বার্থ হাসিল হইল দুনিয়া। পক্ষান্তরের নারী যদি মসজিদে যায় জমাতে সামিল হওয়ার জন্য সব নষ্ট তেলও গেল সবগুলো তেল গেল নাকি নারী যদি মসজিদে গাড়ি নিয়ে নামাজ পড়তে যায় তেল বেলা সাবেল অথবা নারী যদি পায়ে হেঁটে মসজিদে নামাজ পড়তে যায় সময় বেলা সব গেল এটা কয়ে আমারীদের মসজিদে জমাতে সামিল হওয়া সয়াবের কাজ নয় ফ্যাশন সয়াব না ফ্যাশন ফ্যাশন ছাড়েন আল্লাহর সহিনিয়তে আল্লাহর জন্য এ বাদত করে। এবাজত বন্দিকে ফ্যাশন বাড়াইবেন না তাজবেলার নমাজের জন্য জমাতের জন্য পুরুষের জন্য মসজিদের জমাতের সাথে নামাজ পড়া সন্নত নারীদের জন্য নয় জুমার নামাজ পুরুষের উপর ফরাজ নারীর উপর ফরাজ নয় ঈদের নামাজ পুরুষের জন্য ও নারীর জন্য আজীব নয় পাঁচ বেলার নমাজের জমাত পুরুষের জন্য সন্নত নারীর জন্য সন্নত নয় দেখুন সমান সমান হইল না ব্যবধান আল্লাহ যেখানে ব্যবধান করে দিলেন রাসুল যেখানে ব্যবধান করে দিলেন সেখানে সারা দুনিয়ার প্রায় সমস্ত মুসলমান আদা দল খাইয়া লাগছে সমান করার জন্য কেউ সমান অধিকার কইয়া রাস্তায় বাইর নিতে চায় আর কেউ সমান কইয়া মসজিদে আইনিয়া নারীদেরকে হাজির করতে চায় বর্তমান দুনিয়াতে যারা নারী পুরুষ সমান বলে যারা দুই দল একদল দুনিয়াদার আর দল লিবাসে ফোসাকে দিনদার দুনিয়ার যারা নারী পুরুষ সমান কয় এরা সমান অধিকারের দিয়া নারীদেরকে রাস্তায় গাছে বাইর এবং নারীদের মান পথে হওয়ার জাল গেছে। এরা সমান অধিকার বলার উদ্দেশ্য কি পথে গাঠে এদেরকে উপভোগ করার সুযোগ করিয়া নেওয়া আর যারা বলে এবাদত বন্দিগীর বেলা নারী পুরুষ সমান দেবাদান নাই এরা অন্তত মুসল্লিন নমাজি নারীদেরকে তো হতে কাছে দেখতে পারে না মসজিদে দেখতে যায়। এরা কোথায় নেওয়া দেখতে যায় মসজিদে দেখতে যায় আল্লাহর রসুল কি বলেছেন নারীদের শ্রেষ্ঠ মসজিদ কোনটা গরের কোন একজন মেয়ে লুকে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে বলে বাবু আল্লাহর রসুল আমার মনে চায় মদিনা শরীফের মসজিদে আপনার পিছনে জমাতের সাথে নমাজটা করতাম কারণ আদিস শরীফের উল্লেখ আছে মদিনা শরীফের মসজিদের জমাতে নামাজ করলে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সমান পাওয়া যায় বুঝে থাকলে ওরেন মদিনা শরীফের জমাতে সামিল হইলে এক রাখাতে কত রাখাতের তপ এই কারণে একটা মেয়ে লুকে রসুলকে বলে এই সবের জন্য আমি আপনার পিছনে মদিনা শরীফের মসজিদের জমাতে শরীফ হইতে চাই আল্লাহ রসুল ওই মেয়ে লুকটাকে বলেন এই সবটাই তুমি পাবে গড়ের কোন একা একা করলে। বুঝে থাকলে এবার বলুন মেয়ে লোকের নমাজের পরিপূর্ণ সব কোথায় মসজিদে না ঘরে জমাতে না একা একা একা একা আমাদের সমাজে কিছু লিবাসদারী লোক আদা জল খাইয়া লাগছে নারীদেরকে মসজিদে হাজির করার জন্য এদের আমও যাইব সলাও যাইব আম যাইব মানে নমাজের সব যাইব চলা যাইব মানে দুনিয়ারও ক্ষতিব সময়ও যাইব তেলও যাইব কথা বুঝলেন কিনা দেখুন ধর্মীয় দরকার বলতে বলতে ঈদের নমাজের জন্য ধর্মীয় দরকার বলতে বেলার নমাজের জমাতের জন্য না হজ এবং ইসলামী শিক্ষার জন্য হ্যাঁ হজ ঘরে বসে হয় না এইটার কারণে নারী ঘর থেকে বের হতে পারে ইসলামী শিক্ষা যে নারীর ঘরে বসে হয় না ওই নারী ঘরের বাইরে যেতে পারে জুম্মার নমাজ নারীর উপর ফরজই নয় ঈদের জন্য ঘর থেকে বের হবে কেন ঈদের নমাজিবই নয় নারীর উপর ঈদের জন্য ঘর থেকে বের হবে কেন পাঁচ বেলার নমাজ জমাতে পড়া নারীর জন্য শূন্য তো নয় তারাবীর নমাজ জমাতে পারা নারীদের জন্য শূন্য তো নয় এদের জন্য ঘর থেকে বের হবে কেন পরিষ্কার বুঝলেন কিনা লেগুন গেল এক নম্বর কারণ যে তিন কারণে নারী গর থেকে বের হতে পারে এর মধ্যে একটা হলো ধর্মীয় কারণ ধর্মীয় কারণের ব্যাখ্যাটা বুঝলেন কিনা দেখুন এই ব্যাখ্যাটা না জানার কারণে অনেকে ঢালাও ভাবে সর্বাবস্থায় নারীদেরকে এদেরকে থেকে বের করে মসজিদে হাজির করতে চায় এরা ভুল পথে আছে এদের কথায় যারা চলবে এরা নামও যাবে সারাও যাবে দুই নম্বর কারণ ব্যক্তিগত কারণ একটা নারী যদি তার মাকে দেখতে চায় নিজের ঘরে বসে যদি মাকে দেখা সম্ভব না হয় একটা মেয়ে যদি তার বাবাকে দেখতে চায় তার ভাইকে দেখতে চায় তার বোনকে দেখতে চায় তার চাচাকে দেখতে চায় তার মামাকে দেখতে চায় এদেরকে যদি নিজের ঘরে বসে দেখা সম্ভব না হয় যেখানে গেলে দেখা যাবে সেখানে যেতে পারে এটা কোন কারণ এটা তার ব্যক্তিগত কারণ কোন নারী যদি কোনো সম্পদ বেচাকিনা করে আর সম্পদের বেচাকিনার দলিল যদি ঘরে বসে করা না যায় তাহলে যেখানে গেলে দলিল করা যায় সেখানে যেতে পারে কোন কারণ ব্যক্তিগত কারণ এই ব্যক্তিগত কারণেও নারী ঘরের বাইরে যেতে পারে গেল দুই নম্বর কারণ তিন নম্বর কারণ যে নারীটা আর্থিক সংকটে পড়েছে আর্থিক সংকট বলতে যে নারীকে উপার্জন করে খাওয়াবার মতো কোনো পুরুষ নাই বাবা নাই স্বামীও নাই ভাইও নাই এবং কোন পুরুষ নাই যে পুরুষটাকে উপার্জন করে খাওয়াতে পারে এবং সরকারও যদি ওই নারীকে বাতা না দেয় উপার্জন করে খাওয়াবার মতো নিজের কোনো আত্মীয় পুরুষও নাই এবং এই অসহায় নারীটাকে সরকারও যদি কোনো বাতা না দেয় তাহলে ওই নারীটা স্বাভাবিক অবস্থায় আছে না আর্থিক সংকটে পড়েছে রকম আর্থিক সংকটে পড়েছে যেই নারী সেই নারীটা ঘর থেকে বের হয়ে যেখানে গেলে দুই পয়সা রুদি করতে পারবে যেখানে গিয়া কাজ করলে পয়সা কামাই করতে পারবে সেখানে যাইতে পারে এটি হল তিন নম্বর কারণ নারী তিন কারণে মুসলমানের নারী তিন কারণে ঘর থেকে বের হতে পারে এক নম্বর ধর্মীয় কারণ দুই নম্বর ব্যক্তিগত কারণ তিন নম্বর আর্থিক সংকট তিনটা কারণ সবি বুঝলেন কিনা এই তিন কারণে যখন মুসলমানের নারী ঘর থেকে বের হবে কিভাবে বের হবে তার বিবরণ দিয়ে আল্লাহ সেই একই আয়াতে সুরায় আহদাবের ৩৩ নম্বর আয়াতে বলেন গলা তোমরা তিন কারণে যদি ঘর থেকে বের হও তাহলে অসভ্য নারীদের মতো বের হইও না তিন কারণে যদি ঘর থেকে বের হও অসভ্য নারীদের মতো বের হই না মুখ সিরিন লেখেছেন আল্লাহে বললেন তিন কারণে যদি মুসলমানের নারী ঘর থেকে বের হয় অসভ্য নারীদের মতো যেন বের না হয় এখানে আল্লাহ অসভ্য নারী বলতে কি বুঝাইলেন মুহাসিরিন একরাম পরিষ্কার ভাষায় লিখেছেন অসভ্য নারী বলতে বেভর্দা নারী বুঝাইছেন মুসলমানের নারী তিন কারণে যদি ঘর থেকে বের হয় অসভ্য নারীদের মতো বের হবে না বেপর্দা হইয়া বের হবে না পর্দার সাথে বের হবে তিন কারণে মুসলমানের নারী ঘর থেকে বের হতে পারে কিনা বলুন অসভ্য নারীদের মতো না সভ্য নারীদের মতো এখানে আল্লাহ অসভ্য নারী বলতে কোন নারী বুঝাইছেন বেহরদা নারী বুঝাইছেন মুহাসির অসভ্য বললেন কেন তার কারণ হইল অন্য আয়াতে আল্লাহ তকলব্বুল আহামিন বলেছেন আর জিনাকার পুরুষ যদি যদি অবিবাহিত হয় আর আদালতে যদি তাদের জিনা সাব্যস্ত হয় তাহলে সরকারের দায়িত্ব হলো হল জিনাকারিনী নারীকেও একশত ব্যত্রাঘাত করা এবং জিনাকার পুরুষকেও একশত ব্যত্রাঘাত করা কার দায়িত্ব সরকারের জিনা আদালতে সাব্যস্ত হইলে আদালতে যদি জিনা সাব্যস্ত হয় তাহলে সরকারের দায়িত্ব হয় নারীটা এবং পুরুষটা যদি অবিবাহিত হয় এবং নিজের ইচ্ছায় যদি দিনা করে তাকে তাহলে সরকারের দায়িত্ব পুরুষটাকেও একশো ব্যত্রগাত করা নারীটাকেও একশো বেত্রগাত করা কিন্তু আল্লাহ তাকব্বুল আলমিন ব্যত্রগাতের বিধান বলতে গিয়ে पुरुषार कथा आगे बोलें जिनाणी नारी तरह कथा आगे आगे एक सौ बेत लगाओ जिनाणी नारी था आगे एक सौ बेत लगाओ जिना पुरुषा के तरह एक सौ बेत लगाओ मुहस्िर ने क्राम तफसिद लिखे जिनार विचार बेला अल्लाह नार नाम आगे बोलें क्या जिनार विचार बेलए कार नाम आगे बोले क्या कारण যতক্ষণ পর্যন্ত নারী বেপর্দা হইয়া পুরুষের কাছে না যায় ততক্ষণ পর্যন্ত পুরুষের জিনার সুযোগ পায় না বলুন পুরুষ জিনার সুযোগ কখন পায় নারী যখন বেপরদা হইয়া পুরুষের সামনে যায় নারী যখন বেপর্দা হইয়া পুরুষের সামনে যায় তখন পুরুষ জিনার সুযোগ পায় মাত্র সুতরাং জগতে যত জায়গায় যত রকমের জিনা হয় যত রকমের ব্যবিচার হয় যত রকমের বদমাশি হয় যত রকমের ইফটিজিং হয় যত রকমের মানহানি হয় যত রকমের নারীর মর্যাদা লুণ্টিত হয় সবগুলির মূল কারণ একদল নারী বেপরদা হইয়া পুরুষের সামনে যাওয়ার কারণে হয় তাহলে বেপরদা হইয়া পুরুষের সামনে যাওয়াটা হইল সভ্য লোকের কাজ না এই জন্য আল্লাহ বলেন হে মুসলমানের নারীরা তিন কাজে যদি বাড়ির বাইরে যাও তিন কারণে যদি বাড়ির বাইরে যাও তাইলে অসভ্য নারীদের মতো যায় না নারীদের মতো যাইও না কারণ বেপর্দা হইয়া নারীরা বাইরে যাওয়ার মানেই হইল পুরুষকে জিনার সুযোগ দেওয়া এই জন্য সব রকমের জিনা হয় ওই অসভ্য নারীদের কারণে যে সমস্ত নারীরা বেপর্দা হইয়া পুরুষের সামনে যায় তাই আল্লাহ বলেন কলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল কুলা এ মুসলমানের নারীরা প্রথম কথা হইল বসবাসের ঘরে থাক বলুন কত কারণে দুই কারণে দ্বিতীয় কথা হল তিন কারণে যদি ঘর থেকে বের হও বলুন সুরায় আহজাবের তেত্রিশ নম্বর আয়া বুঝে থাকলে কত কারণে বের হবে তিন কারণে বের হবে কিভাবে বের হবে বে পর্দা হয়ে বের হবে না পর্দা সহকারে বের হবে পর্দা সহকারে বের হবে পর্দার ব্যাপারের অন্য আয়া চাল্লা বলেনা তাহুন না নারীদেরকে বলুন তারা যেন রাস্তায় চলার সময় দৃষ্টি নিচের দিকে রাখে রাস্তায় চলার সময় দৃষ্টি যেন নিচের দিকে রাখে চক্ষু যেন সামলায় তাহলে তাদের মান ইজ্জত সামাল থাকবে আগের এতে বলেন পুরুষদেরকে বলে দিন তারা যেন চক্ষু সামলাইয়া রাখে তাহলে চরিত্র সংরক্ষণ থাকবে চক্ষুর সাথে চরিত্রের সম্পর্ক কি পরেরা এতে বলেন নারীদেরকে বলুন তারা যেন চক্ষু সামলাইয়া রাখে তাদের সতীর্থ সংরক্ষণে থাকবে পুরুষের চরিত্র রক্ষার জন্য চক্ষু সামলানি পূর্ব নারীদের সতীত্ব সংরক্ষণের জন্য চক্ষু সামলানি পূর্ব শর্ত মুহাসির একরাম কিতাবে লেখেন চৌকের সাথে পুরুষের চরিত্রের সম্পর্ক কি চৌকের সাথে নারীর সতীত্বের সম্পর্ক কি এই প্রশ্নের জবাবে অনেক কথা লেখেছেন সব কথার সারমর্ম হল কোন যুবক পুরুষের চক্ষুই সর্বপ্রথম বদমাইশয় কোন নারীর চক্ষই সর্বপ্রথম বদমাইশয় চৌকের আগে আর কোন অঙ্গবাদ ন এটাও বোঝার দরকার কথাটা হাদিস শরীফে রসুল করিম সাল্লাম বলেন জিনা সর্বমোট ছয় প্রকার প্রথম প্রকারের জিনার নাম চোখের জিনা দ্বিতীয় প্রকার জিনার নাম মুখের জিনা তৃতীয় প্রকার জিনার নাম কানের জিনা চতুর্থ প্রকার জিনার নাম হাতের জিনা পঞ্চম প্রকার জিনার নাম পায়ের জিনা ছয় নম্বর জিনার নাম লজ্জাস্থানের জিনা রসুল কি বলেছেন আদিষ্ট জিনা কত প্রকার প্রকার। মেলু না সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল সিরিয়াল বাই হয়ে বল থাকলে প্রথম জিনা নাম কি চোখের জিনা রসুল বলেন চোখের জিনা কাকে বলে একটা যুবতিনারী একটা যুবক পুরুষকে দেখতে কোনো বাধা নাই একটা যুবক পুরুষ একটা যুবতিনারী কে দেখতে কোনো বাধা নাই এটার নাম চোখের জিনা এটার নাম বাধা থাকে না ইটার নাম আল্লাহ রসুল বলেন ইটার নাম মুখের জিনা অবাধে যখন কথা বলা বলি শুরু হয় তখন খান ফাতে শোনার সুযোগ হয় আল্লাহ রসুল বলেন ইটার নাম খানের জিনা কথা বলা বলি আর কানে শোনা শুনি যখন চলিয়া যায় তখন হাতে শুয়া পাস করা দরাদি শুরু হইয়া যায় রসুল বললেন ঈদার নাম হাতের জিনা দরাদি যখন শুরু হয়ে যায় তখন একটা ফলায় রসুল বললেন লিপ্ত হয় রসুল বললেন ঈদার নাম লজ্জাস্তানের জিনা আপনাদের রসুলের কথা আপনাদের বিশ্বাস হয় আমি বলেছি না আপনাদের রসুল বলেছেন তাহলে রসুল কি বলেছেন জিনা থেকে শুরু হওয়া হয় চোখের থেকে জিনা শুরু হয় কই গিয়া শেষ হয় লজ্জাস্তানে গিয়া শেষ হয় এই জন্য আল্লাহ তক্রব্বুল আলমিন বলেন পুল্লিল ফুরুজ আহম ইমানদার পুরুষদেরকে বলে দিন চৌখের মধ্যে যেন জিনা বন্ধ রাখে লজ্জাস্তান পর্যন্ত জিনা ফসবে না মিনা তিয়া মিনসার হিননাফজনা ফুরুজাহ না ইমানদার নারীদেরকেও বলে দিন চোখ থেকে যেন জিনা বন্ধ করে লজ্জাস্থান পর্যন্ত না এবার বুঝলেন যে ফিরাইতে পারে লজ্জাস্থানের জিনা সে ফিরাইতে পারে সবগুলি সরাসরি কোরআনেরা এক থেকেই বলছি বলছি আপনাদেরকে কেন কারণ আমাদের বুঝতে হবে সাইরগুনওয়ালা নারী হোক পুরুষ হোক এদের জন্য যে জানতের গ্যারান্টি দিলেন আল্লাহ এদের জন্য যে পবিত্র জীবনের গ্যারান্টি দিলেন আল্লাহ সাজগুণের প্রথম গুণটা কিমান খারেগর এই কোরআনে কোরআনের এই কথাগুলির প্রতি অনাস্থা দেওয়ার নোরানের এই সমস্ত কথার প্রতি অনাস্থা দেয়ার নাম ইমান আল্লাহ রসুল আল্লাহ পাকুল কোরআনের বলেন হে রসুল করিম ইমানদার পুরুষদেরকে বলে দিন চকু যেন সামলাইয়া রাখে অবাধে যেন অবাধে যেন বেগানা নারী যেন না দেখে তবেই তার চরিত্র সংরক্ষণ থাকবে ইমানদার নারীদেরকে বলে দিন অবাধে যেন পুরুষ না দেখে তবেই তার সতীত্ব সংরক্ষণ থাকবে কথাগুলি অবিশ্বাস করার নাম ইমান না বিশ্বাস করার নামই ইমান বুঝে থাকলে এবার বলুন তো আমাদের কতজনের ইমান ঠিক আছে আজকাল তো অনেকে খয় আমি নমাজ না হারলেও আমার ইমান ঠিক আছে আমি মদ খাইলেও আমার ইমান ঠিক আছে ইমান কোন গুড়ার দিবান নাম বুঝছো তুমি কিসার নাম ইমান এজন্য আমাদের পরিষ্কার ভাবে বুঝতে হবে কোরানে আল্লাহ যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান নারীদেরকে ঘরে থাকতে বলেছেন সঠিক বলেছেন বিশ্বাস করার নাম ইমান আর তিন কারণে বের হতে পারবে বলেছেন সঠিকভাবে বিশ্বাস করার নাম ইমান বের হওয়ার সময় বেফর্দা অবস্থায় বের হওয়া যাবে না সর্দা করে বের হতে হবে এই কথা বিশ্বাস করার নাম ইমান আল্লাহ আল্লাহ তকরব্বুল আলমিন কোরআনে পুরুষদেরকে অবাধে নারী দেখতে নিষেধ করেছেন যে সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান নারীদেরকে পুরুষ দেখতে নিষেধ করেছেন সঠিকভাবে বিশ্বাস করার নাম ইমান ইমানের কোনো খবর নাই আমল নিয়ে আঘারাঘার ইমান থাকলে তো আমলের মূল্য ইমান না থাকলে আমলের কি মূল্য আমাদের বাংলাদেশে এক লেখা দায়িত্ব দিনে একটা শূন্য দিলে দশ হয় আপনাদের আমেরিকাতে কি লিখিয়া কি দিলে কি হয় ওয়ান লেখা জিরো দিলে টেন হয় এই তো কথা কথা এক শূন্য দিলে দশ হয় দুই দিলে এক ছয় তিন দিলে এক হয় চার দিলে দশ হাজার শূন্যর মান আসেনি জিরুর ভ্যালু আসেনি কতক্ষণ পর্যন্ত দাম চাইছে সংখ্যা থাকবে যতক্ষণ পর্যন্ত যখন দেখলো এক লেখে এক দিয়া দশ হয়েছে দুই শূন্য দিয়া একশো হয়েছে আরো নয় হাজার নয়শো নিরানব্বই রয়েছে না এক গুড়ার ডিম রয়েছে কেন দশ হাজার থেকে কত তে দশ হাজার থেকে এক গেলে কত তার हारबे ना हारबें ना बर्तमान समाज अधिका मुसलमान रंग कई रकम वर्तमान समाज अधिका मुसलमान रंग कोई रकम तर तस्वी आदो नफलो सुन्नतम जमतो आर् जमात आर् हजो आसे बसे उम्रह कुरान् किसु कथारा हत्य मिठान वाला हज कर्णे वालावधान क ইমান কি বুঝলা কিসের নাম ইমান মনে করছো তুমি কেয়ালি পোলাও খাইতে কি কিসের নাম ইমান ইমান বলে কেয়ালি পোলাও খাও যতক্ষণ পর্যন্ত কোরআনের সবগুলি কথাকে সঠিক বলে বিশ্বাস করবে না ততক্ষণ পর্যন্ত তার বেলার নমাজ পাগ বেলার নমাজের জমাত তার রমজান মাসের রোজা তার হজ তার জাকাত কোরআন তেলাও তার তসবি তার জিকির তার অদিফা তার এবাদত তার বন্দেগি সবগুলি দিন যতক্ষণ পর্যন্ত কোরআনের সবগুলি কোথাকে সঠিক বলে বিশ্বাস করবে দায়ী কিছু করে তার বলে ইমান ঠিক আছে এই ইমানের ডেফিনেশনটা খুব বড় রকম আমাদের স্মরণ দেখা দরকার সার কাজের দ্বারা তো নারী পুরুষের জন্য জান্নাতের গ্যারান্টি কত কাজ স্যার কাজ সার কাজের প্রথম কাজ কি কয় আল্লাহ বক্রব্বুল আলমিন ত্রিশ পারা কোরানে যা কিছু বলেছেন সঠিক বলেছেন বিশ্বাস করার নাম ইমান কোন একটা কথার মধ্যে যদি সন্দেহ থাকে আল্লাহই এই কথাটা কোন যুক্তিতে কইলেন আমি তো বললাম না ইমান কিছু গেল না কিছু রইল না সবটা সবটুকু গেল যার সবটুকু ইমান গেল তার ইয়াবাদিকে কোন কাজে গুরা সাতটা গুরার দিনটা গুরার দিন বুঝলেন কিনা তোমার নমাজ একটা গুরার দিন তোমার রুদা একটা গুরাক দিন তোমার হজ একটা গুরার দিন তোমার জাগাজ একটা গুরার দিন তোমার তসবি একটা গুরার দিন তোমার তাহাজ্জুদের নমাজ একটা গুড়ার দিন তোমার দাম দিকে সংখ্যা নাই কোরআনের একটা কথার উপর তোমার বিশ্বাস নাই এবার আরেকটা একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি যে এই ব্যাপারে বর্তমান দুনিয়ার কোটি কোটি মুসলমান আছে যারা নিজের আরে ইমানদার দাবি করে কিন্তু কোরআনের এই কথাটার তার বিশ্বাস নাই পবিত্র কোরআন এক এগারো নম্বর আল্লাহ বলেন অর্থাৎ আল্লাহ পাকরব্বুল আলমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের নির্দেশ দিচ্ছেন কি নির্দেশ তোমাদের কারো পিতামাতা মারা গেলে যে সম্পদ রেখে মারা যাবে সেই সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক তুমি সুরার কত নম্বর আয়া সুরায় নিশার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন পিতামাতার চেজ্য সম্পত্তিতে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ এখানে সে বলে কোটি কোটি মুসলমান বর্তমান দুনিয়ার বলে ছেলে যেই বাফের সন্তান মেয়ে সেই বাফের সন্তান ছেলের মুখ আছে খাওয়ার দরকার মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার ছেলের শরীর আছে ভোটাকের দরকার মেয়েরও শরীর আছে ভোশাগের দরকার ছেলের জীবন জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলে দুই অংশ ভাবে কেন মেয়ে এক অংশ ভাবে কেন মেয়ের প্রতি অভিসার কেন এই প্রশ্ন এক দুইজন মুসলমানের না কুটি কুটি মুসলমানের যারা সবাই ইমানদার না ইমানের বেলায় গুরার্ড ইমানের বেলায় গুরার্ড এদের খক করে যারা করেছেন কোরআনের বিধানের প্রতি যে সমস্ত দুষ্ট বুদ্ধিজীবীরা এইরকম সন্দেহ তুলে ধরে এদের এই তুলে ধরা কথা শুনে যারা সন্দেহ পড়েছেন তাদের জন্য পরিষ্কার ভাবে বোঝা দরকার একটা ছেলের জীবনে করসের খাত আছে তিনটা আর সম্পদে অংশ পাইছে দুইটা একটা একটা মেয়ের জীবনে করসের কোন খাত একটা কথাটা বোঝার চেষ্টা করব কোরআনের বিধান মতো কোনো বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয় এই ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন ছেলেটা না বালক থাকবে যতদিন স্বামক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয় কোনো বাবা যদি স্বামালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া দায়িত্ব না দয়া দয়া পক্ষান্তরে বাবার ঘরে যদি ছেলে জন্ম হয় তাহলে মেয়ে জন্ম হয় তাহলে সামালক না বালক কোন প্রশ্ন নাই যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় এবার বুঝে থাকলে বলুন ছেলে ভালার দায়িত্ব কতদিন মেয়ে ভালার দায়িত্ব কতদিন ছেলে ভালার দায়িত্ব না বালক থাকবে যতদিন মেয়ে ভালার দায়িত্ব বিয়ে না হবে যতদিন তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ে সমান সমান পাইল না মেয়ে অগ্রাধিকার পাইল আল্লাদের অগ্রাধিকার হে কয় সমান অধিকার হে কত বড় ফান হাসলে হবে না কথাগুলি বুঝতে হবে বলুন আল্লাহ ছেলে মেয়ে একে সম্পদের মুগ্ধ হলে সমান অধিকার দিয়েছে না মেয়ে একে অগ্রাধিকার দিয়েছে মেয়েকে অগ্রাধিকার দিয়েছে আল্লাহ যেখানে অগ্রাধিকার দিল সেখানে সমান অধিকারের দাবি দেখি ভাগ পারি নয় এখন বলুন তো বর্তমান দুনিয়াতে এমন কিছু মুসলমান আসেনি যারা সম্পদের মুগ্ধ হলে ছেলে সমান অধিকার চায় এরা কোন জাতের মুসলমান আল্লাহ দিল্লেন অগ্রাধিকার হেসা সমান অধিকার আজকে যদি মুসলমানের সমাজের সমান অধিকার আইন আগামী কালই আগামী কালই প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে বলবে তুই আমার মহর দিলে না আমি তোরে মহর দিব কেন সমান অধিকারকে লোকায় তুই খোরাক দিলে না আমি তো খোরাক দিব কেন সমান অধিকার তুই আমার বাড়ি দিলে না আমি তোরে বাড়ি ঘর দেব কেন সমান অধিকারকে লোকতায় কথা বুঝতে পারছেন সমান অধিকারেরই বিস্তল আসতেছে এই সমান অধিকারের স্লোগান যারা উঠেছে এরা কোরআনের বিরুদ্ধে স্লোগান উঠেছে কোরনের বিরুদ্ধে স্লোগান উঠাইয়া মুসলমান দাবি কলে থাকে অমুমিন মুমিন কি বুঝছ কোরআ এবার আমরা বুঝার চেষ্টা করি ছেলে যেদিন থেকে শাহালক হইল এদিন থেকে তার নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই যেদিন থেকে বিয়া করল বউ ভালার দায়িত্বও তার যেদিন থেকে সন্তান আদি হইল সন্তান ফেলার দায়িত্ব তার বুঝে থাকতে বলুন ছেলের জীবনে খরচের খাত কথা এক নম্বর স্বামালক হওয়ার পর থেকে নিজের লালন ফলন দুই নম্বর বিয়ের পর থেকে বউ লালন ফলন তিন নম্বর সন্তান হওয়ার পর থেকে সন্তানের লালন ফলন ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা সম্পদে অংশ পাইছে বেশি পাইল না কম পাইছে এবার আছে মেয়ের বেড়া বিয়ের এক পর্যন্ত ভালবে বাবা বিয়ের পর থেকে মরান পর্যন্ত ভালবে স্বামী নিজের লালন ফালনের দায়িত্বও নাই স্বামী ভালার দায়িত্ব নাই সন্তান ভালার দায়িত্ব নাই হাত প্রধান তার তারপরে অংশ হয়েছে একটা যার তিনটা বরস আছে দুইটা অংশ হয়েছে কে বেশি হইল না যারা একটা বরশ হবে একটা অংশ হয়েছে সে বেশি ভাইল তাইলে আল্লাহ তক্রব্বুল আলমিন ছেলেকে মেয়ের সমান দিলেন না মেয়েকে ছেলের থেকে বেশি দিলেন বেশি দিলেন এর ঘরে যারা সমান অধিকার সমান অধিকার দফে এই জফাটা কি কোরআনের বিরুদ্ধে যায় না এই এই জফাটা কোরআনের বিরুদ্ধে যায় না তুমি ইমান কোন জিনিসের নাম বুঝছ কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নামই নয় কোরণের সব কথা বলে বিশ্বাস করার না ইমান চিন্তা করে দেখুন বর্তমান দুনিয়াতে যত মুসলমান নিজেদেরকে ইমানদার দাবি করে ইমান কোথায় আছে ইমানদার যে দাবি করে ইমান আছে কোথায় এবার আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ তক্রবিন চার গুণের গুণান্বিত এবং নারী সবাইকে পবিত্র জীবনের সুসংবাদ দান করেছেন চার প্রথম গুণের নাম এতক্ষণ ইমান সম্পর্কে যত সামান্য আলোচনা হইল চার গুণের প্রথম গুণের নাম ইমায় এই চার গুণ কোন পুরুষের মধ্যে থাকলে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে এই চার গুণ কোন নারীর মধ্যে থাকলে সেও আল্লাহর কাছে একই পুরস্কার পাবে সুতরাং নারী পুরুষ সমান কোথায় সম্পদের বন্টনের বেলায় সম্পদ বন্টনের বেলায় নারী পুরুষ সমান না নারীর অগ্রাধিকার रण रख दुनिया जीवन जो सम्पद मुग्धल समस्त सम्पदे नारी के दिए अग्राधिकार अग्राधिकार अग्राधिकार कान अधिकार नहीं सकल सम, सम्पे मुग्धले इसलम नारी के पुरुष दिए अग्राधिकार दिए কোরআন অগ্রাধিকার দিয়েছে সমান অধিকার বললে একদিকে নারী অধিকার খর্ব করা হলো ওপর দিকে কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করা হইল এই বিদ্রোহের নাম ইমান নয় তাহলে আল্লাহ দরবারের পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান যোগ্যতার বেলায় সমান না ব্যবধান কাজের বেলায় সমান না ব্যবধান কর্মস্থলের বেলায় সমান না ব্যবধান এই তিনটা উদাহরণ শেষ করেছি বলে যোগ্যতায় ব্যবধান কিভাবে উদাহরণ দিয়েছি বেলায় ব্যবধান কিভাবে উদাহরণ দিয়েছি কর্মস্থলের বেলায় ব্যবধান কিভাবে উদাহরণ দিয়েছি এবার বলুন পুরুষ চাকরি করবে ব্যবসা করবে বাণিজ্য করবে রুজি রোজগার করবে বসবাসের ঘরে না গড়ের বাইরে হ্যাঁ গড়ের বাইরে নারীর কর্মস্থল ঘরের ভিতরে পুরুষের কর্মস্থল গড়ের বাইরে কথা বুঝলেন কিনা দেখুন নারীর কর্মস্থল ঘরের ভিতরে পুরুষের কর্মস্থল গড়ের বাইরে কাজ ভিন্ন কিন্তু পুরস্কার সমান এর কয়েকটা উদাহরণ শুনুন কোন মানুষ যদি কোন জালিমের বিরুদ্ধে ন্যায় সংগতভাবে যুদ্ধ করে তাহলে সে ইসলামের বিধান মতে সে জাহাদের সব পায় অন্যায় যুদ্ধ করলে জাহাদের সব পায় না ন্যায্য যুদ্ধ ন্যায্য যুদ্ধ কার যুদ্ধ কি পরিমাণ ন্যায় কার যুদ্ধ কি পরিমাণ অন্যায় দুনিয়াতে কেউ যদি এটা প্রকাশ করতে না হবে সে বিচারে তিনি ইনশা আল্লাহ আল্লাহ প্রকাশ হবে সেই আলোচনা আমি যাব না আমি শুধু বলতে চাচ্ছি যে ন্যায় সংগত ভাবে যদি কেউ কারো কোন জালিমের বিরুদ্ধে বিরুদ্ধে যদি কেউ ন্যায় সংগত যুদ্ধ করে ইসলামের বিধান মতে সে জাহাদের চাপ পায় আল্লাহ রসুল বলেন নারী যখন স্বামীর গড় করে সেও জেহাদের চাপ পায় নারী যখন স্বামীর গড় করে সেও কি ভাবে দেখুন পুরুষাল্লোর কাছে জেহাদের সব পাইল নারীওয়াল্লোর কাছে জেহাদের সব পাইল একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন কাজ ভিন্ন ভিন্ন কাজ তাহলে সমান কোথায় কাজের বেলায় না পুরস্কার হওয়ার বেলায় সমান কাজের বেলায় না পুরস্কার পাওয়ার বেলায় পুরস্কার পাওয়ার বেলায় যুদ্ধের ময়দান থেকে পুরুষ যদি বিজয়ী হয়ে ফিরে তাহলে পায় গাদির সব যুদ্ধের ময়দান থেকে পুরুষ বিজয়ী হয়ে ফিরিয়ে কিছুের সব হাদিস শরীফে আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম বলেন মেয়ুকে যদি সন্তান প্রসাবের পরে বেঁচে থাকে সেও পায় গাদি সব নারী যদি সন্তান প্রসাবের পরে বেঁচে থাকেন সেই নারীও পায় গাদিস তাহলে দেখুন পুরুষও গাদির সব পায় নারীও গাদির সব পায় একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন কাজ ভিন্ন ভিন্ন কাজ তিন নম্বর পুরুষ যদি যুদ্ধের ময়দানে মারা যায় কি হয় শহীদ হয় আল্লাহ রসুল বলেন নারীও যদি সন্তান প্রসবের সময় মারা যায় শহীদ হয় বলেন পুরুষেও পাইল শহীদের সব নারীও পাইল শহীদের সব একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন তাহলে পরিষ্কার হয়ে গেল পুরুষের যোগ্যতা আলাদা নারীর যোগ্যতা আলাদা পুরুষের কর্ম আলাদা নারীর কর্ম আলাদা পুরুষের কর্মস্থল আলাদা নারীর কর্মস্থল আলাদা কিন্তু আল্লাহর কাছে পুরস্কারের বেলায় সমান তাই আল্লাহ বলেন মান আমিলা তোমাদের চেউ যদি মুমিন হয় আর আমল ভালো করে এক নম্বর মুমিন হবে দুই নম্বর আমল ভালো করবে তিন নম্বর আমল সহিমিয়াতে করবে সহিনিয়তের মানে আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমল করি দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য নয় এর নাম সহিনীয় চার নম্বর নবীর তরিকা আমি আমল করি নবীর তরিকা মতো মঙ্গা মত নয় কথা হইল সমান আমল সহিনীয় নবীর তরিকা ইমান আমল সহিনীয় নবীর তরিকা নবীর তরিকা সম্পর্কে বেশ কিছু কথা বলার দরকার ছিল কিন্তু এখন আমার হাতে সমানায় একটা উদাহরণ দিচ্ছি শোনো অত্যাধুনিক লোক বাড়িয়েছে যারা বলে নারী পুরুষের নমাজে কোনো বেশ কম নাই এরা ভুল এরা ভুল পথে আছে এরা রসুলের হাদিস জানে না যারা বলে নারী পুরুষের নমাজে বেশ কম নাই এরা রসুলের হাদিস জানে না পুরুষের জন্য নমাদের তরিকা আলাদা নমাজের রসুলের তরিকা আলাদা নারীর জন্য হবে না পুরুষ যদি কুলামা তাই নমাজ ফরে নমাজ হয়ে যাবে কিন্তু সব নষ্ট আমাদের সমাজে কিছু পুরুষের এইরকম বোধ অভ্যাস আছে এই ইচ্ছা করে কুলামা নমাজ করে সব নষ্ট নমাজ নষ্ট না সব নষ্ট পুরুষ খোলা রাতায় নামাজ সরলে স্বাদ নষ্ট নারী খোলা রাতায় নামাজ নামাজ নষ্ট কথা হ্যাঁ আমার অমুখ সাহাবি তুমি নামাজে হাত সময় কানের বরাবর হাত উঠাবে আর নারীরা হাত উঠাবার সময় সিনা বরাবর হাত উঠাবে আল্লাহর রসুল বলেন পুরুষ নামাজে হাত উঠাবার সময় কানের বরাবর উঠাবে রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখেন দুই জানারী নামাজ পড়তেছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন এই নারীরা তোমরা যে নামাজ পড়তেছ তোমাদের শেষদার পুরুষের শেষদা এক সমান নয় পুরুষ যখন শেষদায় যাবে তখন তার রান থেকে আলাদা থাকবে তার রান তার তেন্ডলির থেকে আলাদা থাকবে তার ই হাত মাটির থেকে আলাদা থাকবে কিন্তু নারী এই সবগুলি জড়াইয়া সাজা করবে আল্লাহ রসুল এই হাদিসের পরিষ্কার ভাষায় বলেছেন পুরুষের নমাজ পদ্ধতি নারীর নমাজ পদ্ধতি একরকম নয় এবার বলুন রসুল বলেন পুরুষের নামাজ পড়ার তরিকা আর নারীর নামাজ পড়ার তরিকা রকম নয় এখন যদি কেউ বলে একরকম তার কথা মানবে না রসুলের কথা মানবে সুতরাং যারা বলে নারী পুরুষের নামাজের তরিকার মানে কোনো বেশ কম নাই এরা জাহিল এরা মূর্খ এরা রসুলের হাতির জানে না এরা কথা বলে এদের কথায় যদি কোনো নারীর নামাজ পড়ে এদের নামাজের সব নষ্ট হয়ে যাবে কথা বুঝলেন কিনা সুতরাং নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান কাজে ব্যবধান কর্মস্থলে ব্যবধান শুধুমাত্র আল্লাহ তাকব্বুল আলমীদের কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান পুরস্কার কি আল্লাহ বলেছেন হায়াতে তৈবাদান করবো তাহলে হায়াতাম তৈবাতাম আমি আল্লাহ তাক রব্বুল আলমী এদেরকে পবিত্র জীবন দান করবো অন্য কোনদিন সুযোগ হলে ইনশাআল্লাহ আপনাদেরকে পবিত্র জীবনের ব্যাখ্যা বলে দেব এবং আমার চেয়েদের পুরস্কার অনেক বেশি হবে তার উদাহরণ ইনশাআল্লাহ অন্যদিন বলে দেব ই পর্যন্ত আমরা যা শুনলাম বুঝলাম এই অনুফাতে আল্লাহ আমাদের জীবন গড়ার তো অভিজ্ঞান করুক সবাই